আজকের আমি তানভীর আপনাদেরকে হোস্ট হিসেবে আলহামদুল আমরাও সবাই বেশ ভালো আলহামদুলিল্লাহ এবং আলোচনায় যেতে পারবেন আসলে দেবার পরিচয় কিছুই নেই আমার নাম মনোহার হোসেন পরিচিত তো পড়াশোনা থেকে পড়াশোনা করা পাশাপাশি আমি সরকারি মাদ্রাসা মাদ্রাসা থেকে আহ কামিল পাশ করেছি এরপরে থেকে আমি আলহামদুলিল্লাহ আমি এই ইমামতি দিয়ে আমার জীবন শুরু হয় এবং এখন পর্যন্ত দুই সালে আমি করেছি সালে এরপরে থেকে পর্যন্ত এখন পর্যন্ত আমি ইয়াতে আছি আর কি। এখন পর্যন্ত আমি ইমামতের দাইতে আছি তো বিভিন্ন জায়গা থেকে আমার লাইফটা শুরু হয়েছিল ইমামতির ক্ষেত বোত্রা শুরু হয়েছিল ফরিদপুর থেকে একটা বিদেশি সংস্থা আল মোমতাদা আল ইসলামী বাংলাদেশ নাম খান আহ সেখান থেকে আমার আহ শুরু হয় পরে এটা দিয়ে থেকে গাইবান্ধা গাইবান্ধা থেকে আমি দুই সালে এটা ছেড়ে দিই আহ সেন্ট্রাল আমি চলে আসি তখন একটু ছেড়ে দিই এরপরে দুই সালে আমি সেখান থেকে আবার ঢাকা এসছি এখন আমি বাঙিধরা কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং ক্ষতি করছি পাশাপাশি সমাজের বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি বিশেষ করে শিক্ষা শিক্ষা এবং সেবা এই বিষয়টি খুবই খুবই ইন্টারেস্টেড এবং আমি করতে যার কারণে শিক্ষা এবং সেবার পেছনে কাজ করে যাচ্ছি আমি নিজে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা করেছি এবং মাদ্রাসার পড়া এবং পড়ার ধরনগুলো নিয়ে আমি বিশেষভাবে কাজ করি যে নাম নামে পঠন পঠন পদ্ধতি সিলেবাসের বিষয়টা আমি খুব নজর রাখি এই মোটামুটি আচ্ছা বগুড়ার কেন্দ্রীয় বগুড়ায় গেছিলাম আমি না আপনি যদি বগুড়া যেয়ে থাকেন এবং বগুড়ার কেন্দ্রীয় অর্থাৎ শহরের ভিতরে থাকেন সাত মাথা আচ্ছা আপনি তাহলে সেটা দেখেছেন বাইরে এটা মসজিদটা প্রতিনিধন চার দলীয় জোর সহ থাকা কালীন তারেক প্রত্যক্ষ সহযোগিতায় তার নিজের ইচ্ছায় আহ যে মধ্যে আমি বাড়ি করতে চেয়েছিলাম তো মনে হলো কোথায় যেন শুনেছিলাম যে বাড়ি করার আগে সে যেন সেখানে ভালো মসজিদ করে বা মসজিদ থাকা উচিত এই কারণে সে আমাকে বললো যে এরপরে আমি মসজিদটা শুরু করি কিন্তু দুঃখজনক বিষয় হলো যে উনি অতি বেশি আস্থার কারণে মনে করেছে যে আবার পরে করব যার কারণে দুই হাজার সালে উনি শেষ করতে পারেনি অবস্থায় সময় শেষ হয়ে যায় আপনাদের জানা আহ পরে আর উনি এটা নিজে উদ্বোধন করতে পারেনি বগুড়া স্থানীয় প্রশাসন ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব নিয়ে এটা আলমি সরকারের সময় আলমি সরকারের সময় এটা উদ্বোধন হয় এবং পরবর্তীতে নিয়োগ সার্কুলার মাধ্যমে ইমাম নিয়োগ দেওয়া হয় আলহামদুলিল্লাহ ওখানে পয় আমি হাজার আলহামদের মধ্যে আল্লাহন খান আমাকে ওখানে কাজের দায়িত্ব দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আসল আলহামদুলিল্লাহ আচ্ছা আমি মনে হয় ওই মসজিদ নামাজ পড়ছিলাম একবার কয়েক বছর আগে গেছি হয়তো আপনি ছিলেনা আমি যাইনা আলহামদুল্লাহ হম আচ্ছা তো মেইনলি যে কারণে আসলে আপনাদের আপনাকে আজকে আমাদের এই পডকাস্টটা আমরা ডাকলাম এটা কারণটা হচ্ছে একটা একটা টপিক যেটা নিয়ে আমরা এইটা হচ্ছে এই কারণে যে আসলে এটা নিয়ে কথা বললে দেখা যাচ্ছে এতগুলো ডাইভার্স মত যে একজন একটা কথা বলতেছে এবং এটার ব্যাখ্যাটা ডিফারেন্ট এবং খুব রিয়াকশনের একটা মনোভাব মানুষের যখনই সমালোচনা করা হচ্ছে এক পক্ষ থেকে আরেক পক্ষ অনেক সময় আমরা বৃহত্তর একটি জনগোষ্ঠীর অসত্য অথবা তাদের স্থলন্তরিত কোন বিষয় দেখলেও তখন আমরা ভয় পেয়ে যাই যে কথাটা বলাটা আমাদের জন্য ছুটি কিনা আসলে আলেমদের ব্যাপারে মানুষ কি ভাবতেছে এবং আলেম নির্দেশনা দিবে এই ঘটনার পর যে কারণে বিষয়টা একটা সেন্সিটিভ একটা আহ অবস্থা হয়ে গেছে আমাদের কারণ আমরা প্রায় দেখা যায় যে আসলে নিজেদের একটা স্ট্যান্স থাকে এবং এটা যখন কেউ চ্যালেঞ্জ করে আমরা শুরু করি ইতিহাস আপনাদেরকে বিশ্লেষণ করবে ইতিহাসের বিশ্লেষণে ইতিহাসের বিশ্লেষণে পাঠক তখন তখনকার যারা ইতিহাস পড়বে আজ থেকে পঞ্চাশ বছর বছর পর তখন পাঠক কিন্তু কাউকে না সত্য যেটা আচ্ছা তো আলোচনায় আমরা প্রবেশ করতে পারি ফার্স্টে আমরা আমরা যে কথাটা আমি বললাম যে এক এক রকমের অ্যানালাইসিস বা বিষয়টা নিয়ে যেমন যারা সনদের পক্ষে তারা বলছেন ঠিক আছে না এখানে আলমদের সমর্থন আদায় করছে বিকজ তারা একটা নির্বাচনের একটা ইয়ে এখানে নির্বাচনের সময় আসছে সো তারা একটা এখান থেকে সমর্থন চায় বা মানুষের সামনে দেখাতে চায় যে সাথে আছে এরকম আরো ক্রিটিসাইজ করা আরো জায়গা থাকতে পারে যেমন আর একটা বিষয়ে যেটা খুবই আসলে মানে মানুষের মনে খুবই আঘাত দেওয়ার মতো একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে আলেমদের যারা কেউ কেউ গিয়েছেন তাদের কারো ভাষা এবং তাদের একটা প্রশংসা উচ্ছ্বাস এই জিনিসটা নিয়ে আসলে আহ একটা মানুষের মধ্যে একটা বিত্রদ্ধা একটা ভাব যে একটা আস্থার একটা ভাব তৈরি হয়েছে যে না কারা আমাদের আলেম ওনারা এটা কি করতেছে এই ধরনের একটা বিষয় আমরা দেখতেছি তাই না আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন আপনি কি বিষয়টাকে দেখেন বিষয় ছিল প্রসিজিউরটা শুরু হয়েছে এরপরে আস্তে আস্তে এটা প্রসিজিউরাল নাথিং টু ওয়ারি কিন্তু এখানে পলিটিক্স কখনোই আমরা জানি পলিটিক্স শুধুমাত্র আসলে এত সহজ না মনে করেন আমি একটা এক্সাম্পল দি মনে করেন আমি আপনার থেকে টাকা পাই এখন আপনি আমি কাউকে একটা জিনিস হক আছে তার আমি বললাম হ্যাঁ আমি তোমার হকটা দিবো বা তুমি আমাকে সাপোর্ট করো বা তুমি আমার বিপক্ষে কথা বলবো না দিস ইস নাও পলিটিক্স মানে এখানে কামসিং টু প্লে যে বিষয়টা তখন ঠিক আমি একটা জিনিস চাই আর আমি এটা পাবো বা ন্যায্য দাবি ওই থাকে না এখানে আরো কিছু বিষয় চলে আসে এরকম একটা বিষয় আসতেছে সনদ বিষয়টা গভর্নমেন্ট বিষয়টাকে ঠিক একদম একটা পিওর গভর্নমেন্ট প্রসিজোর হিসেবে রাখেন এবং সেখান থেকে একটা ফায়দা নিতে চাচ্ছে ডেফিনেটলি এবং এখানে আলেমদের মধ্যে কারো কারো কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা গভর্নমেন্টকে সমর্থন করতে অনেক ইচ্ছুক আপনি বিষয়টাকে কি কিভাবে ব্যাখ্যা করেন আসলে আমরা প্রাইমারিলি আমাদের প্রথমত দেখতে হবে বা আলিমরা কিসের স্বীকৃতি নিল এই প্রশ্নের উত্তর আপনাকে আমাদের প্রথমে দেখতে কিসের স্বীকৃতি দিল তারা যে হ্যাঁ আমরা শিক্ষিত আমাদের মাস্টার জন্য আমরা দেখা যা করেছি শিক্ষিত আপনি স্বীকৃতিকার কাছ থেকে এটা একটা গভর্নমেন্টের থেকে প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্টের কাছ থেকে আপনার স্বীকৃতি নিলেন আসলে এই স্বীকৃতি নেওয়ার দ্বারা কিন্তু আরেকটি জায়গায় এবং কিভাবে সরে আসলেন যে এটা খুবই খুবই বাস্তব কথা যে বর্তমান প্রচলিত সরকার বা আমাদের শুধু আহ সরকার না আওয়ামী সরকার না আমাদের দেশটা একটি গণতান্ত্রিক এখানে বসে আজকে আওয়ামী লীগ আছে আরেকদিন হচ্ছে অন্য দল আসবে অন্য দল চলেছে এই যে সরকার পদ্ধতি বা এই যে রাষ্ট্রপদ্ধার সেকুলার বলেন বা না বলে ওদিকে আমি পরে যাচ্ছি গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের গুড়ামাইকেরা আমি সাধারণ মুসলমানদের কথা বাদ দিলাম বাংলাদেশের সাথে আমি একদম তারা একমত হন তাহলে তারা আর ইসলামিক না আবার যদি ইসলামিক হয় তাহলে তারা তো গণতন্ত্র সফর হতে পারে না এখন আলিমদের অবস্থানটা পরিষ্কার না যে আসলে তারা কি চায় তারা যদি গণতন্ত্রকে মেনে নেয় তাহলে তাহলে তারা কোনোদিনই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা পুঁজি কল্পের বিরুদ্ধে কথা বলা এবং প্রচলিত হবে না এবং আপনি জানেন যে একজন মার্ক্সবাদী সে যেমন গণতান্ত্রিক হতে পারে না আবার একজন গণতান্ত্রিক সে মার্ক্সবাদী হতে পারে না কারণ স্ট্যান্ডার্ড তো হওয়া সম্ভব যে যে আদর্শ নিয়ে প্রতিষ্ঠা করবেন আপনি যখন আপনার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা না করে আপনার আপনার বিপরীত আপনি যেটা বিশ্বাস করেন না এমন একটি জীবন ব্যবস্থার পরিচালকদের নিকট থেকে আপনার স্বীকৃতি নেন ব্যবস্থা এটা সাথে আমরা পুরোপুরি একমত এবং আপনারা আমাদের স্বীকৃতি দেন আমরা মিলেমিশে না এখন হ্যাঁ কথাটা সত্যি অবশ্যই আসলে আদর্শ থেকে এভাবে চিন্তা করা উচিত কমি মাদ্রাসার প্রতিষ্ঠা দর্শনীতামী আর কমি মাদ্রাসা এটার একটু আলাদা ডিফারেন্স আছে দর্শনীতামী এক হাজার সত্তর সাল বা তারও আগে থেকে শুরু হয়েছে সে বাগদাদ থেকে যখন বাগদাতে হালাকুখা যখন সেখানে ধ্বংসত্বক পরিছিল সেখানকার জীবন ব্যবস্থা শুরু হয় বা আপডেট কমি মাদ্রাসা শুরু হয় আহ আঠারোশো একষট্টি সালের সালের দেওগন প্রতিষ্ঠার মাধ্যমে দেওগন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন একটি যাত্রা শুরু হয় এবং এর একটি তাদের ঐতিহাসিক একটি দাবি আর ঐতিহাসিক এমন একটি শ্রেণী এবং এমন একটি জনশক্তি তৈরি হবে যে জনশক্তি প্রচলিত অবকাঠামো এবং খ্রিস্টানদের নিয়ে আসা বা বিদেশিদের নিয়ে আসা রাষ্ট্র ব্যবস্থার মূল করে আমরা আমাদের আদর্শিক এবং আদর্শ ভিত্তিকে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ভুলে এইটাকে এখন ওই যে আজকে তো আমাদের দেশ থেকে খ্রিস্টানরা চলে গেছে অর্থাৎ উপ যে ব্রিটিশ বেরিয়ারা যে শাসন ক্ষমতা ছিল তারা চলে গেছে ঠিকই কিন্তু তাদের রেখে যাওয়া সচিবালয় তাদের ফাইন এবং তাদের সিস্টেমটা পুরোপুরি রেখে গেছে শুধু সাদা চামড়াটা চলে যে পাকিস্তানিরা বসে আর বিপরীতে তাদের কোন অর্থাৎ ওই সিস্টেমের কোনো পরিবর্তন ঘটেনি বিপরীতে এদের মোকাবেলা যাদের করার কথা ছিল তাদের কিন্তু আদর্শ হয়েছে তারা যে জন্য তাদের অভ্যুত ঘটেছিল ইসলামের ইমপ্লিমেন্টেশন হয় না জাস্ট আমরা ব্যক্তিগত লেভেলে যতটুক করোটুকু হয়তো করতেছি না সেটার পুরো চ্যালেঞ্জ তো ওনারা বলেন যে আসলে লং টাইম আমাদেরকে এখানে ইসলামে থাকতে হচ্ছে তো যেহেতু থাকতে হচ্ছে তো আমাদের তো কিছু জিনিস আসলে না হলেই না সনদের বিষয়টা দেখেন যেহেতু আমরা মানে আপনি কি সনদের বিষয়টাকে এইভাবে দেখেন যে না আসলে আদর্শিক দিক থেকে যে না কোনো দরকারই নাই সনদ টা সিস্টেমটা প্রবলেমেটিক সিস্টেমটা আমাদের রেকগনাইজ করেন এবং আমরা সিস্টেমটাকে রেকনাইজ করতে চাই না অথবা চিন্তা করা যে এইভাবে যে না এই জাস্ট আমরা একটা আহ আমাদের আমরা যে জেনারেশন এখন আমরা শেষ না পর্যন্ত আরেকটা জেনারেশন আসবে ভীষণ অমিমা লক্ষ্য উদ্দেশ্য এবং মিশন ভীষণ যাচ্ছিল আপনি এখনকার তরুণদের সাথে কথা বলে দেখুন তারা তারা কিন্তু এত অ্যাপসেন্ট মাইন্ড বা বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি লাইফস্টাই বর্তমান তারপরেও কিন্তু আমি দুনিয়ামী সুবিধাটা পাচ্ছি দুনিয়ামী সুবিধা বা আমার স্বীকৃতি আমার এনভায়রনমেন্ট যে আমার আমার স্বীকৃতি বা আমার প্রতি মাইন্ড এতে তো আমার ভুল লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে করে নিয়ে আসলো আমার যে লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ছিল যেটা আমার প্রতিষ্ঠা করার কথা ছিল সেখানে কিন্তু আমি হয়ে আসলাম দেখতে হবে কামেল বাস করেছি আমি কিন্তু সে সময় ওই রকম মাইন্ডারে কেন আমাদের স্বীকৃতি নাই আমাদের ছাত্র বয়সে আমরা এরকম চিন্তা করতাম আমাদের ছাত্র বয়সে আমরা বন্ধুরা বসতাম যে আমাদের বড়রা কেন এটা করে না কিন্তু পরবর্তী আমি আমি নিজেই পরবর্তীতে চেঞ্জ হয়ে গেলাম এই যে সন্তানকে আমি ইসলামের জন্য দিয়ে দিলাম সেখানে যদি এখন দুনিয়া রুটি রোজগারের জন্য আমাদেরকে স্বীকৃতি নিতে হয় তাহলে এটা খুবই অবভিয়াসলি আমরা বলতে পারি যে আমরা আমাদের মূল লক্ষ্য থেকে আজকে আমরা ভালো থাকলেও দুদিন পরে আমাদের সবাই স্কুলের মতোই এইখানে পরীক্ষা টিক্ষা দিয়ে আবার আমাদের কাজের মধ্যে সংলিপ্ত হয়ে যাব আমাদের জেলা লক্ষ্যদেশ ছিল এই কমি মাদাসা প্রতিষ্ঠা করা হয়েছিল মরব্বীরা যে চিন্তা করছিলেন সেটা আমরা ভুলে যাবো এটা আপনি কেন মনে করেন যে আমরা স্বীকৃতি যদি নিই তাহলে আসলে লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাব কারণ যারা স্বীকৃতির পক্ষে আছেন তারা কিন্তু বলতেছেন যে না আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য চেঞ্জ হয় নাই কারণ আমরা যখন স্বীকৃতি নিচ্ছি সরকারের সাথে আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা এভাবে সেট হয়েছে যে দেবন্দে যে উসুলগুলো আছে সেই উসুলগুলা অপরিবর্তিত থাকবে আহ ওগুলাকে আমরা চেঞ্জ করতেছি না তাহলে আমাদের এটা নিয়ে কনসার্ন হওয়ার কি দরকার এটা হচ্ছে ওনাদের বক্তব্য তো যেটা আসলে গণ মাদ্রাসা মেনে বাধ্য থাকবে বা তার সিলেবাসে চেঞ্জ আসতে পারে বা মনে করেন আসলে যে মূল স্পিরিট সিলেবাস ভুলে গেলাম মনে করেন যে আমি যেহেতু শিখলাম কোন সমস্যা নেই কিন্তু স্পিরিট না থাকলে আসলে ফিক্স শিখে লাভ বাংলা তর্জমা হইলো যে ফলাফল সবসময় নিম্নগামী হয়ে থাকে আপনি যখন আহ যেকোনো বিষয়ে আহ ভালো আর মন্দকে মিশাবেন মানুষ সাধারণত ফলাফল সব সময় নিচের দিকেই যাবে ভালো মন্দ হলে খারাপটাই অর্থাৎ ঘাস আর আবাদ এক জায়গায় হয়েছে আপনি ওখানে পরিচর্যা না করলে ঘাস আবারকে খেয়ে ফেলবেন এরকম এটা হলো এক নম্বর উত্তর যে যখন দুনিয়ার সাথে দিন মিশ্রিত হয়ে যাচ্ছে তখন দুনিয়া গালেব হবে আর দিন মাগলুম হবে এটা ইতিহাস বলে কোরআন বলে সোনা বলে দুই নাম্বার দুই নম্বর বিষয় হলো আপনার গলায় আমার লাগাম করাইতে হবে আপনাকে দিয়ে ধর তাহলে আমার হত আপনার গলায় আমার দড়ি করাতে হবে তো দড়ি পরানোর পরে ওই দড়ি গোড়া যখন আমার হাতে থাকবে তখন আপনাকে ডানে সব থেকে আমি টেনে নিয়ে দিতে সুতরাং দড়ি পরানোর আগে আপনাকে যত কথা বলা দরকার যত কিছু বলা দরকার আপনাকে সব সবগুলো আমি ম্যানেজ করে নিলাম একবার গলায় দড়ি পরানোর পরে এরপরে আপনার করার কিছু থাকবে না এটাকে আমি অন্যভাবে প্ল্যাটফর্মে ওঠা সমুদ্রে সমুদ্রে জার্নি করা হবে একটা এখানে ইয়ে আছে জাহাজ আছে আপনাকে কোনোরকমে কথা বাতা বলে আপনি যা চান সব কিছু গিয়ে সব আপনার সাথে এগ্রিমেন্ট করে আপনাকে জাহাজে ওঠানো হলো আপনাকে আপনাকে এবার সাইজ করা হচ্ছে এখন আপনি বললেন যে ভাই তোমার সাথে এরকম এগ্রিমেন্ট ছিল না এখন বলা হলো তো সাইজ তোমার সাথে এগ্রিমেন্টের গলিমারি এখন আপনার করার কিছু নাই আপনি জাহাজে উঠে বলেছেন আপনি খুব ভালোভাবে মনে রাখবেন যে সরকার যখন তার কথা আপনার সাথে হ্যাগেল করবে নাকি হবে আপনার গলায় যখন আপনি আহ পড়তে যাচ্ছেন আপনার সাথে এত হ্যাগেলের কোন প্রয়োজন নেই আপনি পড়েন এরপরে আজকে না হোক আজকে যে আজকে যে আমাদের ভোরগা রয়েছে আগামী বিশ বছরের মধ্যে ইনশাল্লাহ দে উইল বি ফিনি ফ্রম দিস এবং তারা মোটামুটি বলা যায় আর কি আল্লাহিকে আরো বলতে পারি স্বাভাবিক পঞ্চাশ বছর পরে তাকে আমরা পাচ্ছি না সুতরাং এই মুরুভীরা চলে গেলে আমাদের মতো তরুণ যারা আছে আমাদের কি আমাদের মুরুবীদেরই যে অবস্থা গুলো আমাদের কি সেই মানুষ আসে যে আমরা সরকারের সাথে এরকম চ্যালেঞ্জ সমঝোতার সূচনা যে আসলে হয়তো এখন খুব ক্লিয়ারলি আহ হয়ে যাবে বিষয়টা না বাট রাস্তাটা একমুখী এই রাস্তায় হাঁটলে হাঁটলে আপনি আলিয়া মাদ্রাসার অতিথি ইতিহাস দেখছিলাম আমাদের যুদ্ধের সামনে আজকে আপনি আলিয়া মাদ্রাসা থেকে ভালো ভালো প্রোডাক্ট আপনি পেয়েছিলেন এই উপমহাদেশে আপনার আমি ইসলাম বাংলাদেশের প্রখ্যাত একজন তাৎসের কারক এবং বাংলাদেশের যে আহ ইসলামের আমরা যারা ফায়দা পেয়েছে আলম ছিল এনারা তো সব আলিয়া মসার আলম ছিল কিন্তু ওনারা এত শ্রদ্ধাশীল ছিলেন এত সম্মানী ছিলেন যে বাংলাদেশে তাদেরকে আলিয়া কমি বলে কোন ডিফারেন্স করা হয়নি এখন যেরকম আলিয়া কৌমিকে মানুষ ডিফারেন্স করে আপনি আগামী ত্রিশ বছরের আই দিয়ে দেখেন আমার সন্তানের বেলায় দেখেন যে তারা যখন এই সিস্টেমের উপরে বড় হবে এবং এইগুলো স্বীকৃতি নিয়ে যাবে আমার সন্তান কি কিভাবে টিকে থাকবে এই পরিবেশের যে এবং এসব দাবিল নিকটে আমি এটা এটা নিয়ে আমার একটা জিনিস ইয়ে ছিল যে আসলে সবসময় ফিক ওয়াইজ হালাল হারামের বিষয়টা না দেখে বোঝা উচিত আসলে আমার কাজের মোটিভটা কি রাইট কিন্তু সরকার মনে করছে সরকার যখন প্রয়োজন মনে করছে তখন কিন্তু আমাদের মস্তিষ্ক তৈরি করা হচ্ছে এবং সরকার সরকার দলীয় লোকজন বিভিন্ন মাদ্রাসায় যে অলরেডি মোটিভেট করছে আমার বাংলাদেশের নাগরিক এখানে আপনারা পতাকা উড়ান এবং আপনারা ই করেন আপনারা জাতীয় সংগীত গান এখন আমাদের মধ্যে ভাগ হয়ে গেছে এলামরা যদি মিশন এভাবে বাস্তবায়ন করতে থাকেন আগামী পাঁচ বছর লাগবে না মাত্র আগামী একটা বছর যেটা দেন যে জাতীয় সংগীত গাওয়া হবে এবং এটা খুবই সিম্পল হয়ে যাবে যখন এটা কোনো বিষয় মাথায় আসবে না আপনি অলরেডি মনে হয় দেখেছেন কিছুদিন আগে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে জাতীয় সংগীত গাইলেন হারাম হারাল তারা বুঝবেন আমি আমি যেটি দেখেছি সেটি আপনাদের সামনে বললাম যে হুজুররা দাঁড়িয়ে মিলাত করার বিপক্ষে কথা বলেছেন আমরা বলি অবশ্যই মিলাত কিন্তু তারাই যখন আবার আহ জাতীয় সঙ্গীত গায় জাতীয় সঙ্গীত হয়ে গেল প্রশ্ন কিন্তু এখানে দেখেন দ্বিতীয় আরেকটা পয়েন্ট আছে। আজকে একটা দোকান জাতীয় সঙ্গীত ও গেলো কিন্তু আরেক দিন বলবে যে আচ্ছা মহিলা মাদ্রাসাই তো অনেক আলেম আবের হচ্ছে আপনারা এরকম বৈষম্য করেন কেন হোজনদের বিরুদ্ধে বা আলেমদের বিরুদ্ধে তো সবসময় একটা কথা আছে যে তারা মহিলাদেরকে সব সময় মহিলাদেরকে তারা ব্যাকফুটে রাখে তারাই বলবে যে আপনারাই মেয়েরা রয়েছে এবং অনেক মেয়ে রেজাল্ট করেছে কত কত পরীক্ষায় সিলেমেয়েছে কোনো অংশই কম না দশটা সাবজেক্টে নয়শো পঁচাশি নব্বই নাম্বার অর্থাৎ প্রায় শতভাগ নাম্বার নে প্রায় শতভাগ নাম্বার নেই মেয়েরা রেজাল্ট করেছে বাংলাদেশ মধ্যে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সুতরাং তারা গভর্নমেন্ট থেকে ফর্মাল দিয়ে দিল যে আপনাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে মেরা মানে যাদের রেজাল্ট করেছে তাদেরকে নিয়োগ দিতে হবে এটা সরকারি ফর্মাল কি করবেন আপনি হ্যাঁ এখন আহ তার মানে আপনি আসলে যারা এই কথাগুলা বলতেছেন আপনি তাদের উপরে আস্থা রাখতেছেন না যে আসলে আপনি মনে করতেছেন হিস্ট্রি থেকে ইতিহাস ইতিহাসের যেটা একটা প্যাটার্ন আছে যে আসলে একটুখানি আমি কথা খুব একটা সুন্দর একটা বই একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে পথের শুরুতে যে বিচ্যুতি সামান্য দেখা যায় পথের শেষে সেটাই অনেক বড় হয়ে যায় আপনি কি আমি খারাপ কোনো জায়গায় যাচ্ছি আরো কিন্তু সুন্দর করে গাড়ি চালিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছেন রাস্তা শেষে দেখছি ও আল্লাহ আমি এখানে কোথায় আসলাম রাস্তার শেষের জায়গায় কিন্তু বুঝতে পেরেছেন আজকে শুরুতে না তখন অনেক দেরি হয়ে গেছে না সনদ নিশা আমার হয়তো কোন প্রবলেম না হয়তো নিছেন এটা নিয়ে আশা করা যায় যে ওনারা ওনারা আশ্বাস দিচ্ছেন যে এটা এটাতে দেবন্ধ বা কবাসের যে মূল বা অবজেক্টিভ সেখান থেকে কোনো ধরনের হবে না কিন্তু কিন্তু এই মাহ অনুষ্ঠান হওয়ার পর সবার মাথায় হাত এটা কি হলো যে আমরা আসলে কাদের উপর আস্থা রাখতেছি ওনারা ওনাদের যে ল্যাঙ্গুয়েজ ওখানে গিয়ে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের যে প্রশংসার যে একটা ধরন এটা পুরোপুরি আওয়ামী একটা স্টাইল আপনার কাছে কি হয় শুকনো মাহফিলটা আসলে করার দরকার ছিল কিনা বা এই যেটা হয়ে গেল এটাতে আমরা কি মেসেজটা পাচ্ছি এখানে আসলে কারা গেছেন তাদের এজেন্ডাটা কি বা তারা আসলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চান আসলে আমি এখানে অনেক বাংলাদেশের সকল উপস্থিত ছিলেন চিন্তা চিন্তার অগ্রসরতা চিন্তার নশা এবং চিন্তার ক্ষেত্রে মানুষের মিষ্টি হয়ে যায় কিন্তু পুরো একটি জাতি তো একটি ভুল করতে পারে না কিন্তু ইতিহাস একদিন বলবে যে এই সিদ্ধান্ত এবং কেই সেদিন রাস্তাঘাট সম্মান রক্ষার কথা বলে রাস্তা বের করা হয়েছিল আবার তাদেরকে এই কথা বুঝিয়েই যে ইয়া দরকার স্বীকৃতি দরকার এবং স্বীকৃতি আমাদেরকে আমি আবার বুঝি একই কথা আমার আসে যে আমরা কালিমাপুরে মুসলমান রয়েছি ইহাম্মদ রসুল প্রথমত আমাদের বিষয়টা ছিল তাহলিয়া অর্থাৎ তাগৎ বর্জন করা আমরা কাজ লেগে আমরা সরে আহ আমরা তাদের সাথে সহযোগিতা করে চলেছি অথচ আল্লাহ নিষেধ করেছেন যে তাদের তো আমাদের কোন হতে পারে না যারা যারা এই পদ্ধতির বাইরে অর্থাৎ যারা ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী কাজ করে যাচ্ছেন তাদের স্বীকৃতি মৌন সম্মতি দেওয়া তো স্বীকৃতি আমরা কিভাবে স্বীকৃতি এখন বিষয় হল যে শুকুরানা মাহিল এতটা বালক্ষতা বা এতটা দেউলিয়ত শো করা আমার মনে হয় প্রয়োজন ছিল না তো যখন করেছে যখন হয়েই গেছে তারপরেও নিজেদের নিজেদের ঐতিহ্য রক্ষা করার সুযোগ তাদের যথেষ্ট ছিল পুরো মঞ্চটাতে আওয়ামী লীগের বন্ধুরা এবং দলীয় কণ্ঠে যে তারা ভাষণ দিলেন লজ্জাপদ বলতে কিছু আছে বলে এই সকল এই সকল আলেমদেরকে দেখে আচ্ছা এখন একটা ডিফারেন্ট করতে চাই আমি এটা হলো অবশ্যই সরকারের কথাবার্তা আসলেই আমরা আসলে ওই সেই সাপলা চক্রের ঘটনাটা এই জিনিসটা চলে আসে আসলে প্রশ্ন হচ্ছে এই স্বীকৃতি শোকানার পক্ষে যেসব আলিমগন কথা বলছেন এরা তো সে সাপলা তো নিশ্চয়ই ওনারাও ভুলে জানলাই এবং দুই হাজার থেকে আঠারো এই মাত্র পাঁচ বছরে যেটা একেবারেই নিলেন মোটামুটি মানে যেটা আমাদের কাছে যৌক্তিকতা বা মনে হয় বট আমরা আসলে খুবই এটা কি বলে আমার কাছে কি এমন হইলো পাঁচ বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেল আসলে কি আমি আমি এই কথাগুলো বলতে আসলে আমার বাঁচবো বাঁচা উচিত না মনে হয় সেটি হলো ফুল ডায়াগনসিস করা দরকার সেটি হলো আমরা বাস্তব জীবনে দেখেছি আমাদের শিক্ষকদেরকে আমাদের ছাত্ররা জান দিয়ে ভালোবাসে পক্ষান ধরে শিক্ষকরা ছাত্রদেরকে জান দিয়ে নয় চোখ হাত বাহ্যিক মুখায়ও ভালোবাসায় প্রকাশ করে দেখিনি আমাদের সজাতবোধ ভ্রাতৃত্ব বোধ যেটি ইসলামকে খুব শিখিয়েছিল সেটি কেমন যেন ছাত্রদের মধ্যে যথেষ্ট রকম রয়ে গেছে ছাত্রদের নেতৃত্ব যারা দেয় এবং অভিভাবক তাদের মধ্যে আমরা ভালোবাসার আহ লক্ষণ আমরা দেখিনি যদি তাই হতো যদি তাই হতো তাহলে আমরা পাঁচই মেয়ের পরে আমরা আমি সবাইকে বলব আমি সবাইকে বলবো না সব সময় শুধু সন্তানিরাই প্রত্যেকটা ভালো পরিবেশকে নষ্ট করে দেবে আমি শুধু সন্ধানীদের মানুষের সামনে চোখের উপরে করে মাথার উপরে করে নিয়ে সাপ্লাই স্ত্রীদের ওখানে এসছে এই প্রকাশ্য দৃশ্যকে যেটা আপনি ইন্টারনেটে সার্চ দিলে ইউটিউবে এখনো পাবেন এই প্রকাশ্য দৃশ্যকে অস্বীকার করে মৌলানা সাহেবদের হুজুদের সামনে ভাষণ দিল যে কোন হত্যাকাণ্ড দিল কোনো ঘটেছিল একজন কি বলতে পারতো না লাশ ছিল আসলে ভালোবাসা নেই ভালোবাসা এখানে ভালোবাসার বিষয় এবং আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমরা শিশা প্রাচীন হতাম কানিয়া নম্মার সস্ত এটি এটি যদি আমরা হতাম তাহলে আমরা পাঁচ বছর পঞ্চাশ আমরা এটা ঘুরতে পারতাম না আপনারা দেখেন এই এই ঘটনার পরে আমাদের সাহিত্য রচনা নেই আমাদের এটার জন্য সেমিনার নেই আমাদের ভাবে তাদের জন্য কোন শোক প্রকাশ করা নেই এই ইতিহাস বাঁচিয়ে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে পঁয়তাল্লিশ বছর এখন পর্যন্ত পঁচিশে মাসের কালোরা আমরা জীবনের দেহ নেই কিছুই না জন্ম হয়েছে অনেক পরে কিন্তু পঁচিশে মাসের কালো রাত মনে হয় আমরা নিজে চোখে দেখেছি এত আলোচনা হয়েছে মিডিয়াতে একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের আলোচনা পাখানাদারদের আমরা কর্মকান্ড আমরা নিজের চোখে দেখেছি এটা আলোচনা এটা আলোচনার মধ্যে কিন্তু আমরা এত আত্মগুলা যাতে মাত্র পাঁচ বছরে আপনি বলছেন ভুলে গেছি ভুলে গেলে তো আগে স্মরণে থাকতে ছিল না না যে কি হয়েছে কি উলাম কেউ এখানে কেউ ওখানে এই আত্মবোলা জাতির জন্য আপনি কি বলবেন এই আত্মবোলা জাতি এই আত্মবোলা জাতিকে আপনি স্বপ্ন দেখবেন অর্গানাইজিং নেই তো দরদ থাকলে না ভালোবাসা থাকলে না মোটামুটি ভাষা হচ্ছে আপনি বলবেন যে খুব ক্ষোভ বিস্তৃত আলোচনা না না আমি রিয়েলিটি থেকেই বলতেছি আমরা খুবই রিয়েলিটি আমাদের আমাদের এগুলো বিভিন্ন আমাদের জেনারেল দর্শকরাও শুনবেন কিন্তু হ্যাঁ আলেমদের আপনি এগুলো আপনি নিজেদের মধ্যে রাখবেন নিজেদের মধ্যে রাখতে রাখতে তো এখন তো ওই কর্তলের মতো বাস্তব হ্রাস যাওয়ার মতো পরিস্থিতি আলোচনা করে আমাদের আলোতে আসতে হবে এই আলোচনার সমালোচনা নয় এই আলোচনা আমাদের পরিশুদ্ধ হওয়ার আলোচনা এই জন্য আমি প্রিয় দর্শকদেরকে কথা বলে থাকো হয়তো পরে আমার এক আলোচনা যারা শুনবে তারা হয়তো বলবে যে দুইজন জেনারেল মানুষ হিসাবে ভাই বেড়াদার বা আলেম বা তলিব যারা আছেন ফেসবুকে ঝগড়া লেগে যায় বা এই ধরনের একটা বিষয় তো হয় এটা তো আপনি তো দেখা যায় যখন একটা সমালোচনার কথা আসে যে সমালোচনাটা করতেছে সে কিন্তু কোনো ধরনের আসলে খারাপ নিহত করতেছে তা না তার কাছে পরিষ্কার ভাবে মানুষের সামনে চলে আসছে যে একটা মানুষকে আপনি চুপ থাকেন বললে আসলে এটা চুপ থাকার মত না ব্যাপার হচ্ছে ক্রাইসিস টা এত ডিপ যে এটা এটা নিয়ে আসলে চুপ থাকো কথা বলে সমাধান করা যায় না আমার যেটা মনে হয় শুক্রানা মাহফিলের পক্ষে বা সমাদের পক্ষে যাওয়ার মানে যাওয়াতে কোনো সমস্যা নাই এই অবস্থানে আরেকটা হলো যেটা এটা এক্সাক্টলি যে এরকম করা ছিল না এটা আমাদের সানের মানে বিরুদ্ধে যেমন আল্লাহ প্রশ্নটা হলো যে অনেকে বলে যে যারা এই শুক্রানা মাহ ফেলে গেছেন ওনারা মূল ধারার আলেম না এখন আমরা তো একটা দেখতে পাচ্ছি খুবই বিশাল একটা নাম কি নাম্বার অফ আলেম ওখানে আমরা কি বোঝাই কিন্তু একটা কথা আসলে যারা হক তারা এখানে এখানে আসলে বেশিরভাগ মানুষকে এটার বিপক্ষে বা নাকি কম কম মানুষ এটার পক্ষে আসলে আপনাদের ভিতরের বিষয়টা তো আমরা ওইভাবে বুঝবো না আপনি রিয়েলিটি জানতে আসলে ইন্টারনাল অবস্থাটা কি আমি এখানে বলি সেটি হল আসলে আহ বাড়ির গার্জিয়ান যারা থাকে তারা সংসার চালানোর জন্য যে সকল প্রতিকূল পরিবেশের মধ্যে মুখমুখি হয় এটা বাড়ির গার্জিয়ানই জানে সব কথা বাড়ির অন্য সদস্যদের সঙ্গে শেয়ার করে না এটা আমরা জানি আপনাদের অভিজ্ঞতা আপনারা দেখবেন আসলে আমাদের মূলবীদের প্রতি শ্রদ্ধারা কি বলছে বাংলাদেশে সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের বর্তমান সিচুয়েশন সম্পর্কে ব্যাখ্যা করে বলার মতো কিছু নেই কারণ দিন শেষে এবং দিন শেষে আমরা প্রত্যেকে একা হয়ে যাই বাংলাদেশের সরকার একটা অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান শক্তিশালী অবস্থান বলতে সরকার মানে একটা প্রতিষ্ঠিত শক্তি আর একটা আমাদের বড়দের সাথে আহ কমি মাদ্রাসা শিশু উত্তর আলেমদের সাথে সরকারের কোন বক্তব্য এবং কি নেগোসিয়েশন হয়েছে সেখানে চাপ প্রলোভন তারপরে অন্যান্য সুবিধাজনক অসুবিধাজনক আলোচনা কি কিছু আমরা তরুণরা জানি না সিঁদুর দেওয়ার জন্য কপাল বাড়িয়ে নেওয়া হয়েছে এইটা সরকার জানে আর আমরা বড়রা জানি এখন আসুন আপনার পরের পরের স্টেজটাতে আমরা আসি পরের হলো তরুণ প্রজন্ম আমরা মুরব্বীদেরকে বাদ দিয়ে আমি তরুণ প্রজন্মের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী তরুণদের ভিতরে এই তাদের স্ট্যাটাস তাদের চিন্তা চেতনা তাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করা তাদের কথা বলা তাদের কবিতা লেখা তাদের ছবি অঙ্কন করা সবকিছুর ভিতরেই পাশই পরে তাদের মধ্যে আমুল একটি পরিবর্তন ঘটেছে যেটি বড়রা কিভাবে ফেস করেছেন গভর্নমেন্টের সাথে বড়দের ব্যাপার আপনারা আশাবাদী হতে পারেন যে শুক্রানা মাহফিল এই মাহফিলের শেষ কথা নয় এবং এটি পুরো অঙ্গনের আপনি এখান থেকে যদি দেখেন তাহলে ইতিহাসের দিক থেকে দেখলে বা দিক থেকে দেখলে আপনাকে আমি ভুল বলতে পারবো না কিন্তু ডিপ এবং ইন্টারনাল স্টাডি যদি আপনি করেন তরুণদের উপরে যে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের সম্ভাবনা দেখাতে পারে সেই সকল তরুণদের অবশ্যই আপনি এখন হক পন্থী হক পন্থী আর হলো বিপদপন্থী আপনি যেটা বলছেন আমি সেটার ব্যাখ্যা কিন্তু আমি শুরু করে দিয়েছি আমি কৌশলে দিলাম আর কি কারণ কি যে আহ ওই কৌশলেজন্য দিলাম যে আপনি সরাসরি একজনকে নেগেটিভ বলে তাকে বিপদগামী বলে আপনি এখানে বললেও তার তার ভেতর কি অবস্থা আছে তিনি এই বাধ্য আসলে আমরা ফুললি ওই যে বললাম গার্জিয়ান যে উদাহরণ দিলাম যে পুরো সংসার তালাতে যে গার্জিয়ানকে কি ভূমিকা পালন করতে হয়েছে এটা আমরা সংসারের সদস্য হিসাবে সবটুকু আমাদের জানা সম্ভব না এবং সম্ভব নয় এই জন্য আমাদের বড়দের প্রতি যারা স্বীকৃতি দেয় যারা কিছু দেয় তারা কিছু চায় এইগুলো হল গণতান্ত্রিক রাজনীতি হ্যাঁ এটা গণতান্ত্রিক রাজনীতির একটা নিয়ম সুতরাং এখানে দেনা পাওনার বিষয় বিষয়টা হলো যে আওয়ামী লীগ সরকার এটা ভালো করেই চলে যে কৌলী সমর্থন আলেমদের অবস্থান সমাজের ভিতরে অত্যন্ত জীব সুতরাং তাদেরকে আমরা ব্যথা করেছি তাদেরকে আমরা কষ্ট দিয়েছি এই কষ্ট থেকে আমরা যে একটু শুলক দিলাম আমরা যে তাদেরকে একটু খুশি করলাম জনমানকে একটু জানায় জানাই অর্ধিকার থেকে সেখানে যাওয়া কিন্তু আমাদের দর্শক এবং আমাদের শ্রোতা এবং বাংলাদেশের এটা একটা স্বাভাবিক দিক ও চলমান সরকারের বিপরীত মতামত থাকে ম্যাক্সিমাম নাগরিকের সেদিক থেকে কমি মাদ্রাসা সাথে এটি স্বাভাবিক ভাবেইগরিষ্ঠ নাগরিক এটা খুব ভালোভাবে নেয়নি এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু কিন্তু মূলত গভীরভাবে যদি আমাদের প্রত্যেকেই নিজেরা নিজেরা চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে আসলে আমাদের আমাদের আমি যদি ওখানে হতাম আমি যদি আমার নিজেকে অবস্থান করাত সেখানে আশরাফ আলী সাহেব যিনি বিভাগ বোর্ডের সভাপতি আল্লাহ শরফের পরেই ওনার ইস্তান উনি উনিও ওখানে কথা বলেছেন চারটি কথা বলেছেন ওখানে চারটি পয়েন্টের উপরে কথা বলেছেন এক নম্বর বলেছেন যে এখানে সবাই আলেম উপস্থিত ছিল ৩৩ বছরের জামিয়া রহমান ছিল তো উনি ওখানে বলেছেন যে হক পদে থাকার জন্য চারটা কাজ করতে হবে এক নম্বর হল তাও খালেস দুই নম্বর ইত্তবা সিন নম্বর যেকোনো ধরনের আহ প্রতিকূল পরিবেশেও খারাপকে খারাপ বলা এবং চার নম্বর উনি বলেছেন যে হকের পদে থাকার জন্য জীবন দেওয়ার জন্য প্রজনের জীবন দেওয়ার জন্য প্রচুর অন্তরের কথা না অবশ্যই অন্তরের কথা কিন্তু আমরা ওনাকে কেন আমরা তাহলে সাত তারিখে আমরা ইয়াতে দেখতে পেলাম আহ শোক্র দেখতে পেলাম তাহলে কি হুজুরের অন্তর জবান আলাদা আলাদা অবশ্যই না আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের আলেমরা অবশ্যই এরকম না কিন্তু কেন হয়েছে প্রিয় দর্শক আপনারা বর্তমান প্রিয় শ্রোতা আপনারা বর্তমান এই বসে আপনার তাদেরকে ভুল বুঝতে পারেন আমিও বলতেছি যেরকম কিন্তু আসলে আহ আপনি বুঝবেন যে আপনারা বোঝা উচিত যে আসলে কেন এরকম হলো কেন এরকম আহ এইরকম সিচুয়েশন কেন তৈরি হলো কেন তারা বাধ্য হলেন আচ্ছা এখন একটা প্রশ্ন আসে আমি এটা নিয়ে খুব একটু সময় ইয়ে আছে সেটা হচ্ছে আমরা দেখতেছি যে বিরোধিতা করছেন যেমন মহিবুল্লা বাবু ছেড়ে দিয়েছেন পদত্যাগ করছেন জুন বাবু তো ভেরি ক্লিয়ার কাট মালানিজাহ বা ওনাদের মতো অনেক দেখলাম যে তারপরে মিসবা আবুজাবুল্লাহ তো ওনারা সবাই কিন্তু অনেকেই আগে থেকে যারা গান গাইছে সরকার পক্ষে তারা কি খুব এতটাই স্ট্রং হয়ে গেছে যে আসলে বাকিদেরকে তারা কাইন্ড অফ কি বলবো বাকিদের কথা বা মানে যারা হক পন্থী বা যারা পক্ষে ছিলেন না তাদেরকে কেন আসলে বিষয়টা ওখানে যারা উপস্থিত হয়েছিল তারা পূর্বের যত মিটিংগুলো করেছেন কেউই একমত হতে পারেনি যে এত বড় একটা কাজ ওনারা সবাই করবেন কেউ এবং আপনি যদি আমি আই ফিলিভ দ্যাট তারাও বলবে যে আসলে আমরা মনের থেকে ওখানে যাইনি বা আমরা এটা সমর্থন করি না তাহলে করলেন ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে একটা হয়তো উত্তর দিবেন যে আসলে এই হয়েছে সেই হয়েছে বিষয়টা হলো যে আপনি বলেছেন সরকার পৌঁছি গান গাওয়া কিছু সুবিধা বা তৈরি করে তারা শুধু আহ বলতে যেটা হচ্ছে আপনি কিন্তু থাকবেন এখন আপনার বাড়িতে আপনার বাড়িতে আমার অনুষ্ঠান আপনি যেন হা তাকায় আরে প্রভাবটা এরকম আপনি জানেন যে প্রতিষ্ঠিত সরকার এবং বুঝুদ্ধের মাদ্রাসা পরিচালনা করা তারপরে তাদের ব্যক্তিগত জীবন পরিচালনা কিন্তু এখন চিন্তা করতেছে যে হচ্ছে ভোগ মৌনতা এবং সম্প্র ভাষায় প্রতিরোধ করার মতো আল্লাহর বান্দা হয়তো তৈরি হয়নি আচ্ছা তো এখন এই ব্যাপারে ছোট একটা কোশ্চেন করি সেটা হচ্ছে এই যে একটা পক্ষ এবং বিপক্ষের মধ্যে যে ভেরি স্ট্রংলি না ঠিক আছে আমরা এই ধরনের আর হচ্ছে যে না ওনারা ক্লিয়ারলি বলছেন যে এটা এটা একটা খেয়ানত আমার উম্মার সাথে একটা খেয়াল করা হয়েছে এক ধরনের তো এটা একটা বিভাজনের ইঙ্গিত দেখতে পাচ্ছি আমরা যে এই বিভাজনটাকে আরো সামনে আরো বড় দিকে যেতে পারে নাকি কমি মাদ্রাসার ক্ষেত্রে আমরা দেখি যেমন আমরা একজনের ডাকে বাট এখন আসলে দেখি একটা দুইটা ধারা এই দুই ধারার মধ্যে আর থাকতে পারে কিন্তু খুব বড় দুইটা একটা বিভাজন দেখতেছি আপনি কি মনে করেন বিভাজনটা আসলে ভবিষ্যৎ প্রকট হবে নাকি এই কোন একটা পক্ষ আরেকটা পক্ষ কে ডমিনেট করে ফেলবে আসলে এই কথার উত্তর আপনি কিভাবে প্রত্যাশা করেন আমি জানিনা আমি তো আমার নিজের মতো করে কথা বলি আসলে এখানে আমি যেটি দেখি সেটি হলো বাংলাদেশে আমাদের মূল আমি আবার হচ্ছে ইতিহাসের দিকে যাব। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল আমাদের বাংলাদেশের আলেমদের মধ্যে এবং বাংলাদেশের মাদ্রাসা মসজিদ যারা আমরা পরিচালনা করি তাদের মধ্যে দুইটা ঘরে না আপনি সাধারণত সবসময় দেখতে পাবেন ম্যাক্সিমাম সবাই না দেখবেন কেউ মানে অল্প সংখ্যক আওয়ামী লীগের পক্ষে বেশি সংখ্যক বিএনপির পক্ষে আসলে কি আমাদের আদর্শ কি বিএনপির সাথে আমরা কখনো আওয়ামী লীগ বিএনপি কে ক্ষমতা নিয়ে এসে কমিমাত কি লাভ হয়েছে আবার আওয়ামী সমর্থন দিয়ে কর্মী কি হারিয়েছে কিছুই না সুতরাং এখানে আপনি যেটা বলছেন দুইটা দল হয়েছে এবং একটা একটা ডোমিনেট করে এই দুই দলই তো বিভ্রান্ত এবং এই দুই দলের তো ভুল পথ রয়েছে কমিউন মাদ্রাসার মূল লক্ষ্য দেশে প্রতিষ্ঠিত হয়েছিল যারা গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং যারা এই দল ওই দল এই দল ওই দল বিভিন্ন তারা সাময়িক নিজেরা সুবিধা নিয়েছে দল গঠন করেছে এই করেছে সেই করেছে সাময়িক ফলাফল চেয়েছে আরে আপনি সাময়িক ফলাফল আনতে হবে কে বলছে আঠারোশো সালে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল যদিও ওই দিনে কি ওনারা ফলাফল চেয়েছিলেন ওনারা চেয়েছিলেন কমই মাদ্রাসা এমন একটি জনসংখ্যা তৈরি করবে যেটা একদিন সম্মিলিত শক্তিতে নিজস্ব ফলাফল নিয়ে আসবে আজকে আপনারা চার দলীয় ঐক্য যান আপনারা রাজনীতি দিয়ে ফায়দা নিতে চান বিএনপির কাছ থেকে ফায়দা নিতে চায় আবার কখনো আওয়ামী থেকে ফায়দা নিতে চায় এই দুই জোটের মানে দুই যে দুইটা দলকে আপনি বললেন একটা দল আর একটা দল এই দুইটা দলকে আমি একই নজরে দেখি এই দুই দলকে আমি এক নজরে দেখি মানে এই দুই দলকে আমি আলাদা আলাদা নজরে দেখি না একটা হক পন্থীপন্থী প্রত্যেকে আরেকটি ধারা আছে সেটা হলো নিরব একটি ধারা যারা কথা বলে না তারা দর্শক এবং তারা শ্রোতা এবং ইতিহাস পাঠ করে যাচ্ছে এবং তারা চিন্তা করতেছে যে তারা উত্তরণের চেষ্টা করে এখান থেকে এই গতানুগতিক এই ধারা থেকে এই চেইন থেকে বের হয়ে নিজেদের মতো নিজেদের অর্থাৎ আঁকাবের ওই শব্দ বাস্তবায়ন করার জন্য চিন্তা করে যাচ্ছে একটি একটি তৃতীয় পক্ষ আচ্ছা এখন আপনার একটা হিস্ট্রি যেটা আপনার ইতিহাস নিয়ে কথা বলতে ভালো লাগে যদি আমরা লড়তে যাই লাভ থেকে খুশি হবে যে অবস্থা আন্দোলসের মুসলিমদের হবে তাই না এরকম একটা বুঝ ছিল ঠিক না ভুল সেটা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি না কিন্তু সেই ধারা থেকে এখন আমরা দেখতেছি এই যে একটা আমরা দিনটাকে টিকায় রাখতে পারবো বিজয় করতে না পারি তাই না এখানে থাকলো যেন মানুষ একদম ধ্বংস না হয়ে যায় মুসলিমরা মুসলিমদের জন্য মাল বা দিন কিছুটা হল টিকে থাকে আপনি কি মনে করেন যে দেড়শো বছর ধরে একই স্ট্র্যাটেজির উপরে আমরা আসছি এটা আসলে এখনো কার্যকরী আসে কারণ এখন এখনকার সময়টা কিন্তু সেই দেড়শো বছর আগের মতো না এই অর্থে বছর আগে গভর্নমেন্ট কিন্তু সব ব্যাপারে এত মাথা এখন বাচ্চা কাটা সেটা নিয়ে না এখন এখন আপনার প্রত্যেকটা সেক্টরে গভর্নমেন্টের একটা রুলস আছে কোথাও কোথাও বেশি বা কোথাও কম এখন মিডিয়ার মিডিয়ার এটা অনেক বেশি আজকে তো বছর আগে ব্রিটিশ মিডিয়ার এমন কোন ইয়ে ছিল না তখন কিন্তু মানুষ কিন্তু ব্রিটিশদের ব্রিটিশ ধরতো এখন মাধ্যমে এটাকে কি আসলে এই যে সেকুলারিজম এর যে একটা বন্যার মতো একটা আহ স্রোত এই জাহিলিয়াতে যে স্রোত এটাকে আমরা আটকাইতে পারবো নাকি আমাদেরকে ডাইনামিক হইতে হবে এখনকার সময়ের সাথে মনে করেন যে অনলাইন ইন্টারনেট মিডিয়া একটা ইনভলভমেন্টের কমতি আছে যে কারণে আসলে আমরা দেখতেছি এন্ড অফ মাদ্রাসার সংখ্যা বাড়তেছে কিন্তু সমাজের জাহিলিয়াতের প্রভাবটাও কিন্তু তার থেকে বেশি গুণে বাড়তেছে তাই না এখন আপনি কি মনে করেন দেড়শো বছরের যে আগের স্ট্র্যাটেজি আমাদের আলেমান নিচে সম্মানিত আলে ডেফিনেটলি ওদেরকে সমালোচনা করার জন্য না বাট ওনাদের সময় ওনারা ঠিক মতো ডিস্টেন্টে নিয়েছিলেন না আমাদের সময় এই স্ট্র্যাটেজিটা কোন পরিবর্তন পরিবর্তন সংস্করণ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি শুধু এতটুকু বলে যাই যে সালের দিকে ইয়াতে লন্ডনে বাস আবিষ্কার হয়েছিল সে বাসের প্রথম বাসটার নাম ছিল হ্যাংকক বাসটি বর্তমানে আবিষ্কার হয়েছিল আহ ইয়ার মাধ্যমে কয়লা দিয়ে মাংস এক ঘন্টায় এক ঘন্টায় মোটামুটি নয় কিলোমিটার থেকে এগারো কিলোমিটার যেতে পারতো তো ওইটা দেখার জন্য মানুষ সারিভক্ত হয়ে রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে এখন সেই সতেরো সালের বাস যদি আপনি ঢাকা শহরে নিয়ে আসেন আর আপনি যদি বলেন যে এটা আমাদের মরফবীরা করে গেছে এই বাসে আমাদের চলতে হবে এর বাইরে বেরোইলে আপনার বরফ বরকত নষ্ট হয়ে যাবে আপনাকে আমি ইতিহাসের কোন জায়গায় কোন জায়গায় রাখবো সালের আমি ইতিহাসের কোন জায়গায় রাখবো আর আপনাকে আমি সেই মুরুকদের উত্তরশ্রী হিসেবে আপনাকে কোন কি হিসাবে আমি আপনাকে দিতে আপনি এরপর এখন সুপারস্টনিক বাস চলতেছেন যেখানে বিমান আবিষ্কার হয়েছিল সেই আপনি হ্যাংককে চলে যাওয়ার চড়ে আপনি বিশ্বভ্রমণ করার চিন্তা স্বপ্ন আপনার মুরব্বীরা আমাদের মুরব্বীরা বাস করেছে হ্যানক আমাদের উচিত এটা ডেভেলপ করে সাম এখন কথা হল ওই সালে আমাদের বড়রা যে স্ট্র্যাটেজিক সিলেবাস এবং আমাদের ফর্মুলা যেটা তৈরি করে দিলেন আপনি ওই ফর্মুলা একুশ শতকের মানুষকে পরিচালনা করবেন এবং যুগত্ব ইসলামের আলোকে এবং ইসলামের নেতৃত্ব হাউ ক্যান ই হাউ ক্যান উমেজিং ইন দিস ম্যাটার এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি আমরা তো ওই আলোকে একটা মানে সবচেয়ে উত্তম ফলোয়ার কারা যারা হলো যে বিষয়গুলো আছে আপনি প্রয়োগিক যে বিষয় আছে আপনি ইমপ্লিমেন্টারি যে বিষয়গুলো আছে এইখানে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে বিষয় যদি আপনি চেঞ্জ করতে না করেন। তাহলে সময় আপনাকে অচল করে দিবে এবং সময়ের সাথে সময় আপনাকে অচল করে দিবে যার যা যার ফল ফলাফল আপনি নিজের সঙ্গে দেখতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেক জান্ন যা যাবেন আল্লাহ আপনাকে এটা দুনিয়া দুনিয়া দুনিয়ার নিয়ম আছে দুনিয়ার নিয়ম অনুযায়ী আপনি যা করবেন আল্লাহ তালা তার ফলাফল দেবে আপনি দুনিয়ার নিয়ম মানবেন না এটা আল্লাহ তালার সুনাতের খেলাফ আল্লাহ তালার নিয়মের খেলাফ বাইরের বিপরীতে আমাদের টিচারদের চেয়ে ভালো শিক্ষিত মানে বেশি ভালো না করে সেই জাতির উন্নতি হবে না আমরা আসলে আমাদের এই স্টুডেন্ট জেনারেশন তাদের আখাবির বা ওদের কাছ থেকে যদি আরো যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে কোয়েশ্চেন করবো এটা একটু ডিটেইল আলোচনা করতে পারেন যদি আপনি মনে করেন যে এখানে আমাদের উপকৃত হওয়ার জায়গা আছে সেটা হচ্ছে আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি কোনো সন্দেহ হচ্ছে আলেমদের সাথে মানুষের আস্থার সম্পর্ক টা হচ্ছে কোন দিকে হ্যাঁ প্রশ্নবিদ্ধ বা একটা কনফিউশন একটা একটা কনফিউশন কারণ আমাদের যেটা দেখতেছি যে কনফিডেন্সের অভাব বা একটা ডিরেকশনের ক্ষেত্রে একটা পরিষ্কার একটা ধারণার অভাব আপনি আপনি বা আপনি যাদেরকে মনে করতেছেন যে যারা রাইট যারা সঠিক পথে আসেন বা সঠিক ডিসনটা নেবেন হয়তো এখন চুপ করে আসেন ধরলামোগ্রাম আছে হয়তো সেটা ২০ বছর লাগতে পারে পঞ্চাশ বছর লাগতে পারে আপনি এই জন্য ফিউচার আমাদের ভবিষ্যৎ কর্মপন্থে কি হতে পারে আলেমদের এবং দেশের সংশ্লিষ্ট যা আওয়ামদের কি আসলে করণীয় থাকতে পারে এই একটা ক্রিটিক্যাল অবস্থায় আপনার নিজস্ব কোন পরিকল্পনা আছে কিনা যা আপনি মনে করতেছেন হ্যাঁ করলে ইনশাল্লাহ আমরা শেষ করব। আসলে আমি আশাবাদী মানুষ কথা বলি বলতে পছন্দ করি যদিও অনেক বেশি বলেছি আমি সময় আশা সামনে রেখে চলে আমি সব আমি অত্যন্ত আশাবাদী কারণ হলো যে ভুলকে যখন কোনো মানুষ আঁকড়ে ধরেই শুদ্ধ মনে করে পথ শুরু করে তার থেকে ভালো কিছু আশা করা যায় না আমরা যে ভুলে আছি বা পর্যন্ত আমাদের একটি জনতা স্থবির যে রয়েছে এটি বিগত পাঁচ বা দশ বছরের আমাদের বিভিন্ন কর্মকান্ডে জনগণের সামনে পরিষ্কৃত হয়েছে যার কারণে আপনাদের মতো তরুণদেরকে এবং আপনাদের মতো চিন্তাশীল লোকদেরকেও নিয়েও আমরা আমাদেরকে ভাবতে দেখতে পাচ্ছি একসময় আপনারা আমাদেরকে নিয়ে শুধু ভেবেছেন যে খতারা এখন সেই থেকে নেমে আমাদেরকে নিয়ে আপনারা ভাবছেন মহাব্বত করি তাদের দ্বারা আরো বেশি কিভাবে আমরা সামাজিক বেনিফিশিয়ারি হতে পারি অথবা সমাজে দ্বারা তাদের কন্ট্রিবিউশন আরো কিভাবে দেখতে পারে এ আপনারা ভাবছেন মনে করি এগুলো আমাদের সফলতা এবং যে প্রশ্নগুলো আমাদের সামনে যে বিষয়গুলো আস্তে সংকটের কথা সংকটের কথা আপনি বলবেন অথবা বিভিন্ন যে কমিউনিকেশন গ্যাপ এবং আমাদের সম্পর্কে নেগেটিভ হলেও মোর একটা ইনফরমেশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে তারা বুঝতে পারছে অন্তত পক্ষে দূরে থেকে আমাদেরকে মহাবাসত না কি করছিলো এরকম বলছেন তিলকাল আয়া একটা সময় মানুষের ভিতরে আল্লাহ তালে পরিবর্তন করে পরিবর্তন করে দেয় ঘুরিয়ে নিয়ে আসেন এজন্য যে তারা যেন সুধরে যেতে পারে সেজন্য আমি মনে করি আমি আশাবাদী এবং এবং সম্মিলিতভাবে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই থেকে আমাদের অস্পষ্টতা থেকে আমাদের স্পষ্ট রাস্তা পরিষ্কার স্পষ্ট পয়েন্ট আমরা খুঁজে পাবো এবং স্পষ্ট পথে আমরা আহ যেতে পারবো এবং আমরা সঠিক সিদ্ধান্ত এবং আমার ব্যক্তিগত ভাবে কাউকে জানাই ইচ্ছা আছে আল্লাহ মোহাম্মদ আল্লাহ যদি আমাকে ধর্মদান করেন ইনশাল্লাহ এই কমে শিক্ষা এবং শিক্ষার যে পরিস্থিতি এবং বিশেষ করে সিলেবাস এবং আমাদের পাঠ এবং পঠন পদ্ধতি আমি যেটি আহ খুব ক্ষুদ্র জন্য আমি আমি শুধু সমালোচনার ভিতরে না থেকে আমরা যোগ্য কিছু ব্যক্তি বা যোগ্য কিছু একত্রিত করে তাদের কাছ থেকে কাজ নিয়ে আমাদের প্রেজেন্ট বড় যারা আছে আমরা তাদের সামনে দলিল আদিল্লা সহ তাদের কাছে আমি ক্রিয়েট করেছি অর্থাৎ অনলাইনে না অফলাইনে খুব মেধাবী বোধা দুই চারজনকে আমি সাথে নিয়েছি যেটি আমার অফিসে অফিসে বসে আমি প্রতিদিন কাজ করছি যেটি হলো বেফাকের ক্লাস প্রথম শ্রেণী থেকে একেবারে লাস্ট শ্রেণী পর্যন্ত আপনাকে ফোনটা করে রাখি একশো একান্নটি বই পড়ানো হয় এই একশো একান্নটি বইয়ের মধ্যে সর্বপ্রথম প্রথম শ্রেণীর যে বইটি প্রথম আহ আদর্শ বাংলা নামে একটি বই এই বইটিকে বইটিতে আমরা প্রথমে হাত দিয়েছি হাত দেওয়ার পরে দেখলাম যে এই পুরো বইটির পৃষ্ঠা হলো ত্রিশটি না কত ছত্রিশ পুরো বইটি ছত্রিশ পৃষ্ঠা ব্যক্তি এখানে কাজী নজরুল সত্য নাথ দত্ত তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন কবিতা নিয়ে আসা হয়েছে এটা মরমুম আব্দুল জব্বার জাহানাবাদী যিনি বেফাকের প্রেসিডেন্ট ছিলেন ডেডিকেটেড ছিলেন তিনি তারপর যিনি একেবারে বিতর্ক মুক্ত ছিলেন তার জীবনটাই বিফা জন্য দিয়ে গেছেন অর্থাৎ এই মাদ্রাসা বোনের জন্য তিনি এটা রচনা করেছেন এবং সংকলন করেছেন এই বইটির মধ্যে ছত্রিশ পৃষ্ঠার মধ্যে শিশুদের জন্য রচনা করা এই বইটিতে আমরা আহ এ যাবৎ পর্যন্ত একশো অষ্টআশিটি ভুল আমরা এই বইয়ের মধ্যে পেয়েছি আমরা শুনলাম অবাক আমরা সম্পূর্ণ শব্দগুলো হিসাব করে নি হিসাব করলে আমরা ছত্রিশ পৃষ্ঠায় হয়তো আমরা এক হাজার শব্দ পাবো তার মধ্যে বানান অবস্থাপনা সহ মৌলিক ভুল পেয়েছে আমরা একশো এই এইটি আমরা তৈরি করেছে এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট আমরা হাত দিচ্ছি এবং হাত আমরা সুপারিশ তৈরি করার পাশাপাশি এর বিকল্প কি হতে পারে আমরা সেটাও আমরা রচনা করবো ইনশাল্লাহ করে আমরা প্রথমত আগে আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমরা উপস্থাপন করবো আমরা আরবি তো প্রথমে হাত দিব না আমরা এই বাংলা গুলো দিয়ে আমরা বাংলা অংশ ইংরেজি এগুলো দিয়ে আমরা হাত দিব দিয়ে আমরা আমরা বড়দের কাছে উপস্থাপন করব, তারা যদি খুব সহজ এটি নেয় পজিটিভলি নেয় নিল আমাদের এই ভুলগুলো সে সে পর্যায়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ নিয়ত আছে আপনার মাধ্যমে যারা আমাদের আস্থা শ্রোতা ছিল আমি তাদেরকে সালাম জানিয়ে তাদেরকে তাদের নিকটে আমি আবেদন করবো আর আমার যেকোনো মনে হয় একটা সময় আসছে এখন সেটা হচ্ছে কমি আলামদের সাথে জেনারেল লাইনের মানুষের সম্পৃক্ততা বাড়ানোর কারণ এই গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপটা আপনি যদি এটা নিয়ে একদিন আপনি বলেন বাবু ভাইকে বলে রাখেন উনি শিরোনাম তৈরি করে রাখুক সাথে আমাদের আহ সাধারণ মানুষের কমিউনিকেট কিভাবে বৃদ্ধি পেতে পারে এই চব্বিশের উপরে আমি আরেকদিন আলোচনা করতে চাই এরকম অনেক কাজ আছে আরকি ইনশাল্লাহ আমরা আপনাদের আপনার প্রপোজাল এবং প্ল্যান গুলো শুনবো তাহলে মাহবা আজকে শেষ করে এখানে নাকি ইনশাল তাহলে আমাদের ইনশাল আমরা আসবো যেন সমস্যাটা না হয় ইনশাল্লাহ ওকে আচ্ছা তাহলে আমাদের লিসনার ভাই বোন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের পডকাস্টের Been. I'm on their Facebook page www.facebook.com slash TheMuslimGlass You're on their website www.themuslimglass.com uh, Asalaamu as Alaikum Warahmatullahi Wabarakatuh uh, Asalaamu as Alaikum